যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান যারা দেখছেন সম্মানিত দর্শকবৃন্দ সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আমরা গত পর্বে শুরু করেছিলাম সুরাতুল বুরুজের তাফসির নিয়ে আমরা সুরাতুল বুরুজের একটা অংশের তাফসির সমাপ্ত করেছি আমরা আজকে বাকি অংশের তাফসির ইনশাল্লাহ সমাপ্ত করব। আল্লাহ তালা শপথ করে বলছেন যে কুতিলা আশহাবুল হদুদ যারা গর্ত পরীক্ষাকরণ করেছিল তারা ধ্বংস হয়েছে কুতিলা তারা আল্লাহ রহমত থেকে দূরে সরে গেছে আর ন্যায় রিজায়াতুল যে গর্ত ছিল আগুনে পরিপূর্ণ এবং যে গর্ত ছিল ইন্দোরে পরিপূর্ণ জাহাতির ওয়াকুদ আগুন আবার ছিল ইন্দোরে পরিপূর্ণ অর্থাৎ কঠিন আগুন লেলিহান সে আগুন আগুন যারা করেছিল নির্মাণ করেছিল তারা ধ্বংস হয়ে গেছে নিঃসন্দেহে তারা ধ্বংস হয়েছে আজ তাদের অস্তিত্ব কোথাও নেই এটাই এখানে কুতিলা ধ্বংস হওয়া আল্লাহ আল্লাহ রহমত থেকে দূরী স হয়ে যাওয়ার অর্থে কুতিলা সাবুল হুদুদ আন্নায় জাহাতির ওয়াকুদ ইজ হুম আলিহা যখন তারা সেখানে বসা ছিল ওহুম আলায় ম্যায়া ফলু নাবিল ইন সুহুদ তারা মোমিনদের সাথে যা করছে তা প্রত্যক্ষভাবে দেখছিল না দেখে তাদের অগ্রসর কিছু হচ্ছিল না তারা দেখে সেটা তামাশা করছিল সেটা নিয়ে ইজুম আলিয়া কৌদ ওহম আলায় ফলু নাবিল কামো মিনহু মিল্লাহিল আজিজ হামিদ তারা তো শুধু প্রতিশোধ নিচ্ছিল ইমানদারদের থেকে এই জন্য যে তারা একমাত্র রব্বুল আলমিন আল্লাহর উপরে ইমান এনেছিল যিনি আজিজ যিনি প্রবল পরাক্রমশালী এবং যিনি হামিদ চির প্রশংসিত তাঁর উপর ইমান আনার কারণে তাদের উপরে কঠিন বিপদ ছিল। আল্লাহ তালা এখানে তার নিজে ওই রবের আরেকটি গুণ বর্ণনা করেছেন যে যার উপর ইমান তারা এনেছিল আল্লাহু মূল কুসমা তোলাল যার জন্য আসমান এবং জমিনের রাজত্ব যার দুনিয়ার রাজা সে সামান্য ক্ষমতা পেয়ে যা করেছে সেটা হচ্ছে তার ধৃষ্টতা কারণ আসমান এবং জমিনের মালিকানা আসমান এবং জমিনের রাজত্ব তার আল্লাহ মূল কুসমা আওয়াত আল্লাহ রাবুল মালিকানা তার দরকার ছিল সেই রবকে ভয় পাওয়া যিনি আসমান এবং জমিনের মালিক আল্লাহ রাহু মুলকু ইসলামাবাদ আল আল্লাহ আল্লাহ সহ শাহীদ আল্লাহ এই সমস্ত সমস্ত ঘটনার প্রত্যক্ষদর্শী তিনি দেখছেন যে কি হয়েছিল তাদের সাথে কি ব্যবহার করা হয়েছিল তিনি দেখেছেন সেই দেখার পরে তিনি আমাদের কাছে আমাদের কিতাবে সেটা বর্ণনা করেছেন আমরা যেন তা থেকে এব্রত হাসিল করতে পারি শিক্ষা নিতে পারি সেখানে তা থেকে আমরা যেন উপকৃত হতে পারি আমরা যেন সেরকম ধৈর্য ধারণ করতে পারি তারপর আল্লাহ তাল বলেছেন ইন্যা তুমাল আজাবুল জাহান্নাম আলহামম আজাবল হারিক যারা ইমানদার নরনারীকে কষ্ট দিয়েছে ফেতনায় ফেলেছে আগুনে জ্বালিয়েছে তারপর তারা তহবা করেনি তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি ওল্লাহম আজাবুল হারিক আর তাদের জন্য রয়েছে আগুনের ইন্ধনে জলার শাস্তি আগুনের ইন্ধনে জলার শাস্তি যদি তারা তহবা না করে প্রত্যেকটি মানুষেরই তহবা করার সুযোগ থাকে তবা করে যদি ফিরে আসে মান তা বা তাব আল্লাহ আয়ালাই আল্লাহ তার তবা কবুল করেন কিন্তু তারা তবার দিকে ফিরে আসেনি আজও বিভিন্ন সময় দেখা যায় অত্যাচারী লোকেরা আমাদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে এবং ইসলামের দয়ারদের বিরুদ্ধে তারা আল্লাহর পথে দাওয়াত দেয় আল্লাহর পথে মানুষকে আহ্বান করে দিনের কথা বলে তাদের বিরুদ্ধে কঠিন অত্যাচারে স্ট্রিম রোলবার চালায় কিন্তু তারা কখনো ফিরে আসে না ফিরে আসলে আল্লাহ তালা তাদের ক্ষমা করতেন তারপর আল্লাহ তালা বলেছেন ইন্না আমানু ও আমিলুস আলী হার নিশ্চয়ই যারা ইমান আনবে ইমান এনেছে ইমান আনবে তারা আমলুস আলেহাত এবং সৎ কাজ করেছে লাহুম জন্নাত উম তজরীম তাহল আনহা তাদের জন্য থাকবে জান্নাত সমূহ আছে আসির রসুল্লা সাল্লা স্লাম বলেছেন জান্নাত আনে মিন তাহাবিন আনিয়া তুহমা ওয় মাফি হিমা দুটি জান্নাত থাকবে স্বর্ণের যার বর্তন এবং তার ভিতরে যা আছে সবই থাকবে স্বর্ণের অজান্নাত মিনফেদাতিন আনিয়া তুহমা মাফি হিমা তার আর দুটি জান্নাত থাকবে যে রোপ্যের যেগুলোর পেয়ালা যেগুলো পেয়ালা এবং এর মধ্যে যা আছে সবই হবে রৌপ্যের এই দুটি জান্নাত আল্লাহ তালা সুরার রহমানে বলেছেন এর সম্পর্কে অলিমান খাফ মা কাম রব্বিহি জান্নাতান যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়টুকু যারা আছে তার জন্য দুটি জান্নাত থাকবে দুটি জান্নাত থাকবে এরপরে আল্লাহ বলেছেন অমিন্দি হিমা জান্নাতান তার চেয়ে আরও নিচু পর্যায়ে আরও দুটি জান্নাত থাকবে সেই দুটি মোট কথা চারটি জান্নাত আল্লাহ তালা উল্লেখ করেছেন যারা ইমান আনবে এবং আমলে সো করবে তাদের জন্য রয়েছে চারটি এই সমূহ। জান্নাত তেতিন তাহতিয়াল আনহার যার পাদদেশ দিয়ে যার নিজ দিয়ে নাহর সমূহ প্রবাহিত সেই নহরসমূহ কি হাদিসে এসেছে রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন বিভিন্ন বর্ণায় সহি হাদিসে এসেছে জান্নাতের নহরসমূহ কোনো গর্তের ভিতরে নয় যেমন আমরা বর্তমানে বিভিন্ন দেশে দেখতে পাই বা নাহর বা যে সমস্ত নদী নালা প্রবাহিততা দেখতে পাই জমিনের ভিতরে গর্ত হয়ে সেগুলি প্রবাহিত হয়েছে কিন্তু না জান্নাতের নাহ সমূহ গর্ত হিসেবে প্রবাহিত হবে না সেগুলো উপরেই প্রবাহিত হতে থাকবে পরে প্রবাহিত হতে থাকবে অর্থাৎ সেগুলো গর্ত করে নয় সেগুলোতে ময়লা লাগার কোনো সুযোগ নাই, বা সেগুলো মাটির সাথে সেগুলি সম্পর্ক লেগে সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নাই। বরং সেগুলো উপর দিয়ে প্রবাহিত হবে সেই ব্যবস্থা এখন আল্লাহ তালা করে দিয়েছেন এখন সেই আনহারসমূহ কী কী জান্নাত ইন্তজিরি ইনতাহাতিয়াল আনহার আনহার অনেকগুলি নাহার থাকবে আল্লাহ তালা সুরা মোহাম্মদের ভিতরে সেই নাহরসমূহের বর্ণনা দিয়েছেন যে অনেকগুলি নাহর থাকবে আবার অন্য আয়াতও এসেছে যে নাহর সমূহ হচ্ছে চার ধরনের যে প্রথম বলেছে যে লহম জান্নাত জান্নাতের আনহার আনহার মানে আসালিম মুসাফা সেই নহরসম থাকবে আসালিম মুসাফা খাটি মধুর নহর এক তার মধ্যে একটি হচ্ছে খাঁটি মধুর নালা আরেকটি হচ্ছে আনহার মিমাই গাইরে আসেন এমন পানির নহর থাকবে যে পানি কখনও নষ্ট হয় না তার স্বাদ এবং গন্ধ কখনো পরিবর্তিত হয় না এরকম নহর সমূহ থাকবে তারপর বলা হয়েছেন ওয়ানহার মিন খামরিন লজাতিল্লি সারবিন কিছু নহর থাকবে যেগুলি খামরিন যেগুলি মাদকতাপূর্ণ কিন্তু লজ সেগুলি স্বাদের বিষাদ নয় বা সেগুলি খেলে কখনো পাগলামি আসে না মাতলামি আসে না বা সেগুলি কোনো গন্ধের ভিতরে গন্ধ নয় দুর্গন্ধমুক্ত সেই খমর সমূহ থাকবেন আল্লাহ তালে আর এরপরে বলেছেন ওয়ানহার মিন লাবানী লামিয়া তগাইয়ার তো আর আর কিছু নহর থাকবে দুধের দুধের নহর সমূহ থাকবে যার স্বাদ পরিবর্তন হয় না সাধারণত দুধ কিছুদিন রাখলে পরিবর্তন হয় কিন্তু এগুলি কোনো পরিবর্তন হবে না আল্লাহ তালা সেই খাঁটি দুধ মধু পানি এবং খামরের যে ব্যবস্থা করেছেন সেগুলি হচ্ছে প্রবাহিত হবে যারা ইমান এনেছে ইন্দিন আমানু ওয়ামির সালেহাত জ্নাতুন তাজিরি তাদের জন্য জান্নাত থাকবে যে জান্নাতের নিজে প্রবাহিত থাকবে এই নহরসমূহ তাজরি মিন তাহল আনহার দয়া আল ফৌজুল হচ্ছে মহা সাফল্য এটাই হচ্ছে মহা সাফল্য বৌদ খেরাল জাহাতা ফাঁকাতফাজ যাকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করা সে মহা সাফল্য অর্জন করেছে কোরআনকারিমন্যত্র আল্লাহ তালা সেটা বলেছেন আমরা দুনিয়াতে মহা সাফল্য মনে করি একটা বড় প্লাটের মালিক হওয়া একটা বড় কিছুর মালিক হওয়া অর্থাৎ বিল্ডিংয়ের মালিক হওয়া অথবা বড় চাকরি পেয়ে যাওয়া অথবা এর জাতীয় কোনো কিছুকে আমরা মহা সাফল্য মনে করে থাকি অনেকের কাছে গাড়ি নারী এগুলি হচ্ছে মহা সাফল্য আলাহাবুল ইজতের কাছে এটা মহা সাফল্য নয় মহা সাফল্য হচ্ছে তার কাছে জান্নাতে প্রবেশ করা একটা মানুষ দুনিয়াতে ইমান আনবে আমলো সালেহ করবে তারপর যদি কোন সে আল্লাহর কাছে চলে যায় এইভাবেই চলে যেতে পারে তখন সে জান্নাতে প্রবেশ করার কারণে সেটাই হবে তার জন্য মহা সাফল্য আল্লাহ তিন বলছেন জায় আলিক্যাল ফৌজুল কাবির হচ্ছে মহা সাফল্য বড়ো সাফল্যতার ফৌজুল আদিম মহা সাফল্যতার সেখানেই সে লাভ করবে সে সফলতা সেখানে সে লাভ করছে জায় আল কিয়াল ফৌজুল কাবির তারপর আল্লাহ তালা বলছেন ইন্না বৎসর রব্বিকেলা সাদী মনে করবেন না যে এরা পার হয়ে গেছে এই কাফের যারা ফেতনা ফেতনা করেছে ইমানদার থেকে মেরেছিল এই কাফের বাদশা এবং জালেম বাদশারা এইভাবে পার হয়ে গেছে এটা মনে করার কোনো কারণ নেই বরং ইন্দির বৎসা রব্বিকেলা স্বাধীন আপনার রবের পাকড়াও অত্যন্ত শক্ত তিনি যখন ধরেন তখন তিনি অবশ্যই কঠোরভাবে সেটাকে তাকে ধরবেন এবং কোন কোনো বর্ণায় এসেছে রবি আনাস বলেন যে তাদের সে আগুন ললিহান শিখা বেরিয়ে তাদের মধ্য থেকে আবার সবাইকে আগুনে পুড়িয়ে ফেললো অর্থাৎ সেখান থেকে আগুন বেরিয়ে তাদের পুরো এলাকা আগুনে একাকার হয়ে গেল এবং তারা সেখানে পরিমল্য কোনো কোনো বর্ণায় এসেছে যে পালাহুম আয়দাবুল হারিক যে তাদের আগুনের আজাব রয়েছে জুনিয়াতেও তারা শাস্তি পাবে আখরাতেও তারা শাস্তি পাবে আল্লাহ তালার পাকড়া অত্যন্ত শক্ত তিনি কখনো ছেড়ে দেন না হ্যাঁ তিনি কিছুদিনের জন্য ছাড় দেন বাতশরব্বি কেলা সাদিদ নিশ্চয়ই আপনার রবের পাকড়াও অত্যন্ত শক্ত ইন্নাদ নিশ্চয়ই তিনি সব কিছু সৃষ্টি করেন আবার পুনরায় সেটাকে আবার মানুষের সামনে নিয়ে আসেন অর্থাৎ সেটাকে পুনরায় আবার পুনরায় তিনি করেন যেমন প্রথম সৃষ্টি যেমন যিনি করেছেন দ্বিতীয় সৃষ্টি আল্লাহ রাবুল তিনি সেটা আবার করেন তার জন্য এটা আহ্বানু আলেই অন্য আয়তো বলেছেন অহু আহওয়ানু আলেই তার কাছে এটা অত্যন্ত সহজ দ্বিতীয়বার করার তার কাছে কোনো কঠিন কাজ নয় অহু আহ্বানু আলেই তার কাছে এটা অত্যন্ত সহজ কেন দেখেন যে কোনো জিনিসের নমুনা থাকলে সেটা করা সহজ আমরাও বুঝি সেটা নমুনা না থাকি নতুন করে কোনো তৈরি করা কঠিন কিন্তু আল্লাহ রবলি যে তার কোন নমুনা লাগে না তিনি সব কিছু সেভাবে তৈরি করতে পারেন আল্লাহ তালা কোরআনের কারিমে এটা বারবার অন্য জায়গাতে উল্লেখ করেছেন তিনি একখানে উল্লেখ করে বলেছেন যে আওয়ালা মিয়ারাল ইন্সান আন্না খালকনাথিন ফাইজা হিন যে মানুষ কি দেখে না আমি তাকে বীর্য থেকে সৃষ্টি করেছি এখন থেকে প্রকাশ্য ঝগড়ায় লিপ্ত ঝগড়া করছে সে তারপর তিনি বলেছেন যে প্রথমবার যিনি সৃষ্টি করেছেন সেটা কি তার কাছে মনে নেই যে তাকে প্রথমবার আমি সৃষ্টি করেছি দ্বিতীয়বার সৃষ্টি তার কাছে কি আরও কঠিন হয়ে গেল সে তো কঠিন নয় অর্থাৎ আল্লাহ তালার কাছে প্রথমবার সৃষ্টি এবং দ্বিতীয়বার সৃষ্টি কোনোটাই কঠিন নয় কিন্তু মানুষকে বোঝানোর জন্য তিনি বলতে চাচ্ছেন যে আগে সৃষ্টি করতে পারি পরে সৃষ্টি করা কি আমার জন্য কোনো কঠিন কাজ আল্লাহ তালা যদি আগেও সৃষ্টি করেছেন আমাদেরকে পরেও তিনি আবার সৃষ্টি করবেন এখানে আমাদের একটি বিরতি নিতে হচ্ছে পরবর্তীতে আমরা বিরতির পরে এসে আমরা ইনশাআল্লাহ বাকি আলোচনা সমাপ্ত করবো ততক্ষণ আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ ওবরাকাতহ আসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ ওবরাকাত্মান দর্শকবৃন্দ বিরতির পরে আমরা ফিরে এসেছি আমাদের সুরাতুল বুরুজের তাফসিরে আল্লাহতালা বলছেন যে ইনবৎসর বিকেলা সাদী আপনার রবের পাকড়া অত্যন্ত শক্ত তার ধরা অনেক কঠিন তিনি যখন ধরেন তখন কাউকে ছাড়েন না ইন্নাহু হুয়া হু ইউব দি তিনি প্রথম সৃষ্টি করেন আবার তিনিই আবার পুনরায় সৃষ্টি করবেন প্রত্যেকটি মানুষকে আখরাতে তাদেরকে সৃষ্টি করে তার হিসাব নিকাশ তিনি দেবেন এবং যা যা প্রাপ্য তাকে তা দেবেন যারা ভালো কাজ করবে তাদেরকে জান্নাত দিবেন যারা খারাপ কাজ করবে ইমান আনবে না আমরা সলেহ করবে না তাদের জন্য জাহার নাম অবধারিত তাদের জন্য তাদের জন্য জাহার নাম নির্ধারণ করে রেখেছেন তিনি ইন্নাবাদ সর্বিকেল্লা সদিদ ইন্নাহু হুয়া হু আইব দি বহু অলগা ফুল বা দুধ তিনি আবার বলছেন তিনি হচ্ছেন ক্ষমাসী ক্ষমাতার মহৎ গুণ তিনি ক্ষমাকে ভালোবাসেন যদি হাদিসে আসছে যদি তোমরা গুণা না করতে তো আল্লাহ তালা এমন মানুষকে তৈরি করতেন এমন সৃষ্টিকে তৈরি করতে তারা গুণা করত আর তিনি ক্ষমা করতেন ক্ষমা করতে তিনি চান ক্ষমা করে দিতে কিন্তু চাইতে হবে তার কাছে ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা চাই যত বেশি গুণা করব তত বেশি ক্ষমা নিয়ে তিনি হাজির হবেন হাদিসে আর্ষে রসুল্লা সাল্লি আসলাম বলেছেন যে হেবানি আদম যদি তুমি দুনিয়া পরিমাণ গুণে নিয়ে আসো আমি দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে তোমার জন্য উপস্থিত হব। সমার গুণ নিয়ে তিনি আসেন যখনই আমরা ক্ষমা চাইবালা তারা ক্ষমা করে দেবেন কিন্তু শর্ত হচ্ছে অন্তর থেকে সে ক্ষমা চাইতে হবে ওহুল গাফুর আলু ওয়ুধ তিনি শুধু গাফুর ক্ষমাশীল তা নন তিনি ওয়ুধ ভালোবাসেন ওয়াদ্দ অর্থ মহব্বত করা ভালোবাসা তো অদুদ অর্থ আরও মোবাইল লাগা অর্থ বেশি ভালোবাসেন স্নেহের সাথে ভালোবাসেন ময় তার ভালোবাসা অত্যন্ত স্নেহময় ওল আদুদ ওহ গাফুর উলু অধুধ কেউ কেউ অর্থ করেছেন যার কোনো সন্তান নেই অর্থাৎ সন্তানের প্রতি ভালোবাসা মানুষকে অন্য অন্যমুখী ভালোবাসা থেকে দূরে রাখে যেহেতু আল্লাহ তালার সন্তানে সেহেতু তিনি সবাইকেই তার সমস্ত সৃষ্টি জগতকে সৃষ্টি কুলকে তিনি ভালোবাসেন ওহওয়াল গাফুল ও দূর দুল আহ সিল ম্যাজিদ গুণ হচ্ছে তিনি আর সুল আর্স আরসের মালিক এখানে আমাদের জানা উচিত আরশ কী জিনিস আরশ হচ্ছে প্রকাণ্ড সৃষ্টি আরশ একটি প্রকান্ড সৃষ্টি আরশ প্রকাণ্ড সৃষ্টি যেই সৃষ্টির সামনে কুরসি আলাকে যেমন একটি মরুভূমিতে রাখা রাখা একটি দেড়হামের মতো ছোট একটি টুকরো পড়ে আছে সেটা হচ্ছে কুরসি আরশের সামনে কুরসি হচ্ছে ছোট একটি জিনিস বস্তু যার মধ্যে কুরসির মধ্যে আসমান জমিন হচ্ছে ষাটটি দেড়হামের মতো অর্থাৎ আসমান এবং জমিন সবগুলোই কুরসির মধ্যে ছোটো ছোট কয়েকটি কয়েনের মতো মুদ্রা আর মতো এই আসমান জমিন হতে শুরু করে সবগুলি কুরসির ভিতরে আমরা সেটার ভিতরে আছি সেই কুরসির মধ্যে এই অবস্থায় এত ছোটো অবস্থায় আমরা আছি সেটা মনে রাখতে হবে যে প্রকাণ্ড সৃষ্টি আসমান জমিন সবগুলি এই কুরসির ভিতরে সবগুলিকে সামিল সবগুলিকে কুরসির ভিতরে স্থান পায় এটা আল্লাহ তালা বলেছেন ওয়াস কুরসি ইহুসামাউ তার কুরসি আসমান জমিন সবগুলিকে পরিবেশন করে আসে অর্থাৎ আসমান জমিন সবগুলি আল্লাহ তালার কুরসির ভিতরে সেই কুরসি আল্লাহ তালার পা রাখা স্থান হাদিসে এসেছে আল্লাহ তালার পা রাখা স্থান এবং সলভে সারিম তাই বলে থাকেন যে কুরসি হচ্ছে আল্লাহ তালার পা রাখা স্থান আল্লাহ তালার যেরকম তার পাশ সেরকম আমাদের পরিচিত কোনো পা নয় বা তার রাখার অবস্থানও আমাদের কোনো পরিচিত রাখার অবস্থান নয় এই জাতীয় কিছু বলে ইমাম থাকবে না সেটা যেন আমরা না করি আমরা সাব্যস্ত করবো তার জন্য যে তিনি আরশ্যের অধিপতি আল্লাহ তালা কোরআনকারী বলেছেন আর সরাব্বিকা হম সেমানিয়া সেদিন কিয়ামতের দিন আটজন সেটাকে আল্লাহ তালা আরশকে ধারণ করবে বহন করবে সে ইয়হমুলু আর সরব্যিকা আল্লাহ তালা আরশ্যকে আল্লাহ আরশ্য হচ্ছেন সৃষ্টি প্রথম সৃষ্টি আল্লাহ তালা প্রথম শ্রেণী তিনি আর্শ সৃষ্টি করেছেন আর্শের তিনি মুখাপেক্ষী নন কিন্তু আরশ্য তিনি সৃষ্টি করেছেন তিনি তা তিনিই জানেন কি জন্য তিনি সৃষ্টি করেছেন তিনি তার প্রভাব বিস্তারের জন্য প্রভাব দেখানোর জন্য মানব জাতি সৃষ্টিকে সে আরশ্য তিনি সৃষ্টি করে দেখিয়েছেন আল্লাহ তালা সে আর্শুর উপর আসেন কোরআনে করিম আল্লাহ তালা বারবার বলেছেন সুমাস্তা আস এবং রসোল্লা সাল্লা ইসলাম আল্লাহ তালা যে আর্শোর উপর বলেছেন আল্লাহ তালা আর্শ থেকে কখনও নেমেও আসেন এবং নেমে আসে তিনি কীভাবে আসেন সেটা আমরা জানি না সেটা আসলে আমাদের বিশ্বাস করতে হবে রসুল্লাহ আসলাম হাদিসে যেভাবে আসছে সেভাবে আমরা ধরন জানি না কিন্তু বাস্তবতা আমাদের স্বীকার করতে হবে হাদিসে এসেছে যেটা মেনে নিতে হবে কোরআন মসুল্না যাস তামানতে হবে ওহুল গাফুল ওয়ুদ দুর্শীল মাজিদ তিনি সম্মানিত আরশের অধিপতি এখানে মাজিদ শব্দটি আরসের গুণ হতে পারে অর্থাৎ আরস সম্মানিত আরস্যের অধিপতি সম্মানিত আল্লাহ সম্মানিত একটি সৃষ্টি আবার আল মাজিদ আর গুণ হতে পারে যে আল্লাহ তারা অত্যন্ত সম্মানিত নিশ্চয় নিঃসন্দেহে তিনি সম্মানিত যত সম্মানের আধার তিনি তিনি মানুষকে সম্মানিত করেন যখন যাকে ইচ্ছা করেন তহেজুমান তেশা তুজুল্লু মান্তেষা বেয়াল খেয়েদ আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন কি বলার জন্য হে আল্লাহ মা লিকিয়াল মুল্ক তুমি সত জিনিসের মালিকানা সবগুলি তুমি মালিক মা লিকাল মুল্ক তুতিল মুুল্কান্তেশা যাকে ইচ্ছা তুমি রাজত্ব দান করো যাকে ইচ্ছে ইজ্জত দান করো যাকে তুমি অপমানিত করো এগুলি আল্লাহ তালার হাতে এটা হচ্ছে মজিদ তিনি সম্মানিত ওহল গাফুরশুল মজিদ ফরাল উল্লিমায়ুরীদ তিনি যা ইচ্ছা তা করেন এখানে মনে রাখতে হবে যে এটা তারা বোঝাচ্ছেন যে আল্লাহ তালা তিনি সব কিছুর স্রষ্টা তিনি সব ইচ্ছা করেন তারপর সেটা হয় এটা আমাদেরকে ইমান আনতে হবে তাকদের একটি গুরুত্বপূর্ণ জিনিস এখানে এসেছে সেটা হচ্ছে যেমনিভাবে আমরা তাকদের বিশ্বাস করি যে আল্লাহ তারা সব আগে থেকে জানতেন এবং সব কিছু লিখে রেখেছেন তেমনিভাবে এটাও বিশ্বাস করতে হবে তিনি হওয়া চান পাড়াল লিমা ইউরি করেন তিনি লিমা ইউরি যা তিনি ইচ্ছা করেন ইচ্ছা করার পরে সেটা হয় অর্থাৎ সে আল্লাহ তালা এখানে তাকদিরের তৃতীয় এবং চতুর্থ ধাপটি উল্লেখ করেছেন অর্থাৎ সেখানে আল্লাহর মেসি আর আমা সব কিছু হওয়া চাওয়া হইতে চাওয়া এটা একটা তাকদিরের একটা বিরাট ইমানের একটা অংশ যে ইমান আনতে হবে যে আল্লাহ তালা সব কিছু হতে হতে দেন তারপর সেটা হয় সেটা হচ্ছে ইমানের এরপরে খাল সৃষ্টি যেটা হয় সেটা হচ্ছে চতুর্থ ধাপ তাকদিরের চারটি ধাপ এখানে আমরা পাই ইউরিদ আল্লিমা ইউরিন হাদিসুল জুনুদ তারপর আল্লাহ তালা উল্লেখ করেছেন আপনার কাছে কি এসেছে বর্ণনা জুনুদ ও সমস্ত সেনাবাহিনীর ঘর ঘটনা বর্ণায় এসেছে আল আতা হাদিসুল জুনুদ জুনুদত সেনাবাহিনী আল্লাহ তালার সেনাবাহিনী আমা আলম জুনুদ রব্বি ইল্লাহ তিনি কেউ না আল্লাহ সেনাবাহিনী কিন্তু এগুলি কী জন্য আল্লাহ তালা তিনি মানুষকে সেগুলিকে জন্য কর্মকাণ্ডের কিন্তু আল্লাহ তালা ইচ্ছা করলে ফুৎকারে সব কিছু করে দিতে পারেন তিনি সেটা করেন না স্বাভাবিক নিয়মে তিনি সব কিছু করে দেখান যখন প্রয়োজন পড়ে তখন তিনি অস্বাভাবিকভাবেও তিনি অনেক কাজ করাই দেন তো আমরা যেটা বলতে যে আল্লাহ এখানে ফেরাউনের জুনুদদেরকে উল্লেখ করেছে হাল আতা হাদিস উল জুন ফেরোউনওয়া সামুদ ওই সমস্ত জুনুদদের ঘটনা কি এসেছে আপনার কাছে ফেরাউনওয়া সামুদ ফেরাউন এবং সামুদের কেন সাধারণত এই সমস্ত বর্বর যারা জোয়ালেম যারা ইমানদার খারাপ কাজ করেছিল তারা এই শক্তি মত্তা দেখিয়েছিল শুধুমাত্র তাদের সেনা বাহিনীর কারণে তাদের সে সমস্ত সৈন্যবাহিনী তাদের পেটুয়া বাহিনীর কারণে তারা এই ক্ষমতাগুলি দেখিয়েছিল তো আল্লাহ তালা এই এখানে দেখাচ্ছেন যে ফেরাউন এবং সামুদের তাদেরও কিন্তু এরকম জুনুদ ছিল ফেরাউনের জুনুদ ছিল এদের ঘটনা পেরাউনের জুনুদের কারণেই মুসারুফরে এত কঠিন কর্তৃত্ব করেছিল বা কষ্ট কষ্ট চাপিয়ে দিয়েছিল বনিস্তাল কষ্ট দিয়েছিলো এসব কিছু তার সেনাবাহিনীর কারণে কিন্তু আল্লাহ তালা সেগুলিকে কী করেছেন সেগুলিকে একদম নিস্ত নাস্ত নাবুদ করে দিয়েছেন সেগুলিকে শেষ করে দিয়েছেন সেই জিনিসটি যে যেভাবে তিনি এই বুরুজের ঘটনার মধ্যে এদেরকেও শেষ করে দিয়েছেন পেরাওনের ওই সেনাবাহিনীকেও তাদের সে দলগুলিকেও তিনি সেভাবে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ হাদিস জুনুদ ফেরাউনে ফেরওনের কথা কেন উল্লেখ করলেন পৃথিবীতে সবচেয়ে বেশি ফেতনা ফাসাদী আল্লাহ তালা এই জন্য বলেছেন ইন্না হু ক্যান মুসিদিন নিশ্চয়ই সে ছিল অবশ্যই সবচেয়ে বেশি বিপর্যয় সৃষ্টিকারী ছিল ফেরাউন তার মতো বিভর্জ সৃষ্টিকারী আর কেউ ছিল না সবচেয়ে বড় কাহাফের সবচেয়ে বড় আল্লাদ্রোহী যে ব্যক্তি ছিল সেটা ফেরাওন এই কথা উল্লেখ করেছিলেন সামুদ যে একটা হচ্ছে আল্লাহ বিরোধী একটা হচ্ছে কাহফের মুশ্রেক সে ছিল সামুদ দুইটার কথা আল্লাহ উল্লেখ করে বলেছেন যে এদেরকে কীভাবে ধ্বংস করেছে দেখুন সামুদ বালিল্লা দিন একাফর অফি কিন্তু যারা পুফুরি করেছে তারা মিথ্যারোপেরত রয়েছে তারা আল্লাতালার বাণীতে মিথ্যারোপ করছে এই সমস্ত ঘটনা মানতে রাজি নয় তারা বুঝতে পারছে না কি যেন ঘটেছে অথবা তাদের উচিত ছিল এসব ঘটনা জেনে সেগুলোতে শিক্ষা গ্রহণ করে দিনের দিকে ফিরে আসা দিনের দিকে ফিরে আসা যদি তারা ফিরে আসতো আল্লাহ তালা তাদেরকে গ্রহণ করে নিতেন তাদেরকে ইমান নসিব করতেন তাদের তবা কবল করতেন এবং তাদেরকে জান্নাত দিতেন কিন্তু তারা সেদিকে ফিরে না আসে বালিল্লা দিন একাফর উফি শুধু তাই নয় আল্লাহ তালা তারা মিথ্য আরোপ করলেও আল্লাহ তাদের ঘিরে আসেন তারা বের হওয়ার কোনো রাস্তা নেই কোথাও যেতে চলে যেতে পারবে না আল্লাহ তালা এই জন্য বলেছেন অন্য আয়াশালা ই সুলতান যে হে জিন মানব তোমরা চেষ্টা করলে আসমান জমিনের প্রান্ত ভেদ করে অন্যদিকে চলে যেতে যেতে পারবে না যেখানে তো সেটা আল্লাহরের রাজত্ব আল্লাহর কাছ থেকে ক্ষমতা নিয়ে যেতে হবে সে ক্ষমতা তোমার পুর থেকে আসবে আল্লাহ না সুতরাং আল্লাহ সব দিক থেকে ঘিরে আছেন সেই ঘেরা কঠিন তা থেকে পালিয়ে যাওয়ার বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই দুনিয়াতে আস্পালন যত যে যত বেশি করুক না কেন তাকে আল্লাহ তালার কাছে ফিরে যেতে হবে ওই ইলেই হিল মাসিদ ওই ইলেই হিল নুসুর তার কাছেই আমাদের একত্রিত হতে হবে যদি প্রত্যেকটি মানুষ একথা স্মরণ করে তার পক্ষে কখনও অন্যায় কাজ করা সম্ভব নয় জুলুম করার সময় তার মনে থাকবে যে এর চেয়ে বড়ো একজন আছেন আমার চেয়েও বড়। যে যিনি আমাকে এই জুলুমের শাস্তি যথাযথভাবে দিবেন আমার চেয়ে বড় একজন আছেন যিনি আমাকে আমার এই জুৎছুরির শাস্তি দিবেন আমি অন্যায়ের শাস্তি আমি সেখানে ভোগ করতে হবে আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহর সামনে প্রত্যেকটি কাজের আমাকে হিসাব দিতে হবে এই কথা মনে থাকলে মানুষ অন্যায় করতে পারে না এই আল্লাহ তালা বলছেন যে আল্লাহমিউর ইহিম মুহাই আল্লাহ তাদের সামনে পিছনে সব দিক থেকে ঘিরে আছেন বা তাদেরকে ঘিরে আছেন তারা কখনো এই অবস্থান থেকে বেরিয়ে যেতে পারবে না তারপর আল্লাহ তালা বলছেন বল হুয়া কোরআন মজিদ ফি লাউহিম মাহফুজ এই যে কোরআন এই কোরআন অত্যন্ত সম্মানিত আল্লাহ তালা বলছেন এই কোরআনতে যা আমি আলোচনা করছি তারা মিথ্যারত থাকলেও কিন্তু এটাতে একটি কোরআন সম্মানিত কোরআন এতে কোনো সন্দেহ নেই এতে আল্লাহ তালার কাছে সংরক্ষিত ফলকে তার লিখিত আছে আল্লাহ তালার কোরআন সেই লওহে মাহফুজই লিখিত আছে সেখান থেকে আল্লাহ তালা এই কোরআন নাজিল করছেন এখানে সন্দেহ করার কিছু নেই মিথ্যারোপ করার কিছু নেই যারা মিথ্যারোপ করছে যারা সন্দেহ করছে তাদের কাছে কোনো প্রমাণ নেই আল্লাহ তালা নিজে বলছেন যে এটা একটা কোরআ আন যেটা আমি লহা সংরক্ষিত ফলকে রেখে গেছিলাম সেখান থেকে তোমাদের কাছে আসে তোমাদের উচিত সেটা বিশ্বাস করা ইমান আনা তাকে জীব না করা মিথ্যারোপ না করা ইমান না আনলে বিশ্বাস করলে সেটা তোমাদের জন্য উপকারী হতো কিন্তু তোমরা ইমান আননি মিথ্যারোপ করে যাচ্ছ সুতরাং আল্লাহ তোমাদেরকে পরিবেষ্টন করে আসেন তোমরা কোথাও পালিয়ে যেতে পারবে না সম্মানিত সুখবৃন্দ এই স্কুল থেকে আমরা অনেকগুলো শিক্ষা পাই এক নম্বর শিক্ষা হচ্ছে যে আল্লাহ তালাম কখনও কখনও ইমানদারদেরকে কাফেরদের দ্বারা নির্যাতিত হতে দেন নির্যাতিত হতে দিলেও তিনি তাদেরকে একেবারে ছেড়ে দেন না সময় মতো ঠিকই তিনি পাকড়াও করেন নির্যাতিত হতে দেন এই জন্য যে চান যে বন্দা কত সবের হয় আমার পথে কতটুকু সবর অতি করে তার মাধ্যমে তিনি বন্দাকে উচ্চ মর্যাদা আস্বীন করতে চান যেমনিভাবে এখানে সেটা করেছিলেন যে এই ঘটনার মধ্যে আমরা দেখতে পাই যে আল্লাহ তালা সুরা বুরুজের মধ্যে এই বালক এবং এই রাহেব এবং সাধারণ ইমানদারদের সবাইকে তিনি কাপড়ের দ্বারা নির্যাতিত হতে দিয়েছেন কিন্তু আল্লাহ তাল্লাহ তাকে তাদেরকে একেবারে ছেড়ে দেননি তারা কিছুদিন হতে বেঁচে ছিল কিন্তু আল্লাহর কাছে তাদেরকে ফিরে যেতে হয়েছে সেখানে তাদেরকে শাস্তি পেতে হয়েছে দুই নম্বর হচ্ছে দুই নম্বর যে শিক্ষাটি আমরা পাই ইমান যখন কারো অন্তরে প্রবেশ করে সেটা অত্যন্ত পর্বত সময় কঠিন হয়ে দাঁড়ায় পাথর সম সেটা কখনও ছেড়ে যায় না তাদের ইমান অত্যন্ত মজবুত থাকে যেমনিভাবে এই লোকগুলি ইমান আনার কারণে তারা কষ্ট পেয়েছিল কিন্তু তাদের ইমান তারা ছাড়তে কখনো রাজি হয়নি ঠিক একই অবস্থা হয়েছিল রসোল্লা সাল্লা যুগে যখন কাফের মোশেকরা নতুন ইমানদারদের কষ্ট দিচ্ছিল একই অবস্থা তৈরি হয়েছিল কিন্তু তখনও তাদের ইমান থেকে তাদেরকে বিচলিত করতে পারেনি তাদের ইমানের মধ্যে সবসময় ছিল সেই অবস্থা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় তারপর আল্লাহ তালা এখানে কোরআনে কারিমের মাহাত্মতা ঘোষণা করেছেন যেমন আরশুল মাজিদের কথা মহান আরসের কথা স্মরণ করিয়ে দিয়েছেন এবং আল্লাহর কাছে ফিরে যেতে হবে সেই কথাটি এই সুরাতে এসেছে সেই কথাটি আমরা শরণ করে আমরা যেন সত্যিকারী ইমানদার হতে পারি আল্লাহ তাল্লাহর ইমানকে আমরা নিজেদের জন্য একটা বিরাট সম্পদ সব সবসময় বিবেচনা করে সেটাকে ধারণ করে রাখতে পারি সেই তৌফিক কামনা করে আল্লাহর কাছে আমরা আজকের আলোচনা এখানে সমস্ত করছি সুবাহান কালামদিক আসদুল্লা আিল্তাহা আস্তাফরক্লি আসালাম আলাইকুম রহমতুল্লাহ বাক